وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمدٍ صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم اذكر في الكتاب اسماعيل انه كان صادق الوعد وكان رسولا نبيا شפריও দর্শকবৃন্দ মহান الله رب العالمين পবিত্র কালামে আমাদেরকে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করতে নিষেধ করেছেন বরং তা পূরণ করতে বলেছেন واوفوا بالعهد ان الأهد كان مسؤولا ওয়াদা চুক্তি যখন করবে তখন তোমরা তা পূরণ কারণ কালকে এই ওয়াদা চুক্তি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে ওয়াদা করার পরে যদি ওয়াদা ভঙ্গ করো তাহলে কালকে ক্যামতের মাঠে কিন্তু আল্লাহর কাছে ধরা খেতে হবে সুরাতুল ইসরা এই সুরাত আল্লাহ শিখিয়ে দিয়েছেন সুরা মারিয়ামের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আলী হিসালামের কথা তিনি একজন সত্যবাদী ছিলেন। তিনি সবসময়া পূর্ণ ওয়াদা ভঙ্গ থেকে আমরা যে শিক্ষাটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা ওয়াদা চুক্তি করলে ওয়াদা চুক্তি ভঙ্গ করব না মানুষ আমার কাছে কিছু পাবে নেওয়ার জন্য এসেছে ওয়াদা করি কালকে দিব আবার কালকে এসছে পরশু দিব আবার পরশু এসেছে আবার একদিন করি আগামী মাস তারপরে মাস তারপরে মাস এই ভাবে আমরা একের পর এক ওয়াদা দিতেই থাকি আর ওয়াদা ভঙ্গ করতেই থাকি ওয়াদার কোনো মূল্য যেন আমরা রাখি না অথচ ওয়াদা ভঙ্গ করা বড় অপরাধ এবং মুনাফিকী অভ্যাস হিসাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তা আমাদেরকে জানিয়েছেন যে এটা হচ্ছে মুনাফিকি অভ্যাস যেমন আল্লাহ রসুল বলেন বহারীয় মুসলিমের হাদিসে আয়াতুল মুনাফিকা সালাসা কাদের ওয়াইজা উতমিনা খান ওয়াঈদা ওয়া আদা আখলা রাসুল খরিম সাল্লি সাল্লাম বলছেন মোনাফেকদের নিদর্শন হচ্ছে যে তারা যখন কথা বলবে মিথ্যা বলবে কোথায় কোথায় মিথ্যা বলা এটা হচ্ছে মোনাফেকদের অভ্যাস ওয়াইজা উতমেনা খান তাদের কাছে যদি কোনো আমানত রাখা হয় আমানত তারা খেয়ানা করবে আর যখন তারা ওয়াদা করে তখন সেই ওয়াদা তারা ভঙ্গ করে এই হচ্ছে মোনাফিকি অভ্যাস অনুরূপ ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বললেন অভ্যাস বলে তিনি সতর্ক করেছেন যেমন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আর বাউন মানি হেফিকান গণ্য হবে আর যদি কারোর মধ্যে একটি থাকে তাহলে তার মধ্যেও একটি মুনাফি কি অভ্যাস আছে বলে গণ্য হবে যতক্ষণ না সেই অভ্যাসকে ত্যাগ করবে সেই চারটি অভ্যাস কি কি একটি হচ্ছে যে কথাই কোথায় মিথ্যা বলবে দু নম্বরে হচ্ছে যে ওয়াদা চুক্তি ভঙ্গ করবে তিন নম্বরে হচ্ছে যখন ঝগড়াঝাটি করে তখন অশ্লীল ভাষা ব্যবহার করবে আর চার নম্বরে হচ্ছে যদি সে তার কাছে কোনো আমানত রাখা হয় তাহলে সে আমানতের খেয়ানত করবে তো ভাইর আমার কথা হচ্ছে এই হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে ওয়াদা চুক্তি ভঙ্গ করা এটাও হচ্ছে জীবের জন্ম একটি আপদ দাঁত থেকে আমাদেরকে বাঁচা উচিত রাসুল করিম সাল্লাহ আলীহাসাল্লাম আমাদের জন্য আদর্শ ছিলেন তিনি শিক্ষা দিয়ে গেছেন ওয়াদা চুক্তি গ্রুপ্ত এবং ওয়াদা যে ভঙ্গ করতে হয় না সে ব্যাপারে তিনি শিক্ষা দিয়ে গেছেন তাই দেখুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম যখন রোম সম্রাট হেরাক লেখে চিঠি পাঠিয়েছিলেন তখন এই রোম সম্রাট আবু সুফিয়ানকে উপস্থিত করে ডেকে আল্লাহ নবী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন অনেকগুলো প্রশ্ন আবু সুফিয়ান তার প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিয়েছিল সেই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল আচ্ছা বলো এই নবী যখন তোমাদের সাথে কোনো ওয়াদা চুক্তি করে তখন কি কোনো ওয়াদা চুক্তি ভঙ্গ করে নাকি বা করেছে নাকি তখন আবু সুফিয়ান উত্তরে বলেছিল যে আজ পর্যন্ত কোনো চুক্তি তিনি ভঙ্গ করেননি এখন বর্তমানে আমরা একটা চুক্তিতে আছি তখন হুদাই সন্ধি বা ছিল যে এ চুক্তিও আল্লাহ নবী ভঙ্গ করবেন না সে বলছে যদি একটুকু সামান্য পরিমাণ কোন মিথ্যা কথা আমি মিশ্রিত করে থাকি বা বলে থাকি তাহলে এ ব্যাপারে বলেছিলাম কারণ আমি নিশ্চিত জানতাম যে তিনি এ চুক্তিও কোনো দিন ভঙ্গ করবেন না তো ভাইরা আমার নবীর এই আদর্শ চরিত্র থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ওয়াদা চুক্তি ভঙ্গ করতে হয় না যদি কারো সাথে কোনো লেনদেনের ব্যাপার থাকে আপনি কিছু নিয়েছেন তাকে ফিরিয়ে দেবার ওয়াদা তখনই করুন যখন আপনি ফিরিয়ে দিতে পারবেন ফিরিয়ে দেবার ওয়াদা আপনি করেছিলেন আপনার দৃঢ় বিশ্বাসও ছিল যে হ্যাঁ আমি ফিরিয়ে দিবো ওই দিনে হয়তো কোনো কারণে তার পরিশোধ করতে পারেননি তাকে সেইভাবে বুঝিয়ে বলবেন ভাই আমার ওয়াদা ভঙ্গ করার মোটেই কোনো নিয়োগ ছিল না এবং আমি দৃঢ় বা দৃঢ় বিশ্বাসে ছিলাম যে আমি আজকের দিনে আপনাকে ফিরিয়ে দিতে পারবো কিন্তু হঠাৎ করে কোনো এক কারণে আমি আজকে পারলাম না তাই আমাকে মাফ করুন এরকম ব্যাপার হলে আশা করি দোষনীয় হবে না এরকম ব্যাপার হলে আশা করি আপনার দোষ হয়ে যাবে না তো মোট কথা কথা হচ্ছে রাখতে হবে যে ওয়াদা করলে ওয়াদা খিলাফি করতে হয় না আর যদি এরকম করি তাহলে এটা আমাদের জীবের জন্ম একটা আপদ হিসাবে গণ্য হবে যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে অনুরূপ এই জীবের আপদ আরো এই যে আমরা অনেক সময় স্বামী স্ত্রীর কথা ওপরকে প্রকাশ করে দি। এটাও একটা জীবের একটা আপদ যে আমরা অনেক সময় স্বামী স্ত্রীর কথা বা স্বামী স্ত্রীদের গোপন তথ্য ওপরকে আমরা বলে দি বা মানুষের কাছে প্রকাশ করে দি। স্বামী স্ত্রীদের ব্যাপার বা তাদের মধ্যেকার তাদের মাঝেকার যে সমস্ত কথাবার্তা আছে যা আছে তাদের মধ্যেই সীমিত থাকবে না স্বামী স্ত্রীর কথা ওপরকে বলবে আর না স্ত্রী স্বামীর কথা অন্য কোনো মহিলাদের কাছে বলবে এরকম করলেও এটা আমাদের একটা जीवर आपद हिसाब से गण्य हो जाए निकिष्टतम क्या हिसाब से गण्य कर विश्वनबी मोहम्मद सल्लाह आली व्ल्लम तहि हादी अबूदाउ शरीफर हादीज गण्य हादी आल्ला सल्लाह आली वसल्लम मानुषर मध्य आल्ला निकट सब निकिष्टतम व्यक्ति ह्यक्ति तर स्त्री सा मिलन करी तरह मिलन से सकल के तर मिलन तथ्य रहस्य बोले बेड़ा ये निकृष्टतम व्यक्तर कह एर निकृष्टतम व्यक्ति क्यों नई तो भाई आपसर कमी स्त्री मध्यकार कथा बार्ता रहस्य गुप्त जिनिस अपर जो प्रकाश कराता जीवर बड़ आपद जो मत ही ठीक ना ये जीवर आपद हिसाजे जे जर हम पड़ान জ্বরকে গালি গালাজ করতে হয় না জ্বর হয়েছে বলে জ্বরকে গালি দিতে হয় না আছে অনেকেই যে মানে এমন কথা বলে ফেলে যা কটুক্তি বা যা অন্যায় হিসাবে গণ্য হয়ে যায় যদি কারো জ্বর হয় তাহলে তাকে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহ তালা রোগ দিয়েছেন বা জ্বর দিয়েছেন আল্লাহ ভালো করবেন আল্লাহ রব আলিন রোগবালা যখন দেন তার মাধ্যমে গুনা খাতা মাফ হয় কথা স্মরণে রাখতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস থেকে এ কথার প্রমাণ পাওয়া যায় নবী মোহাম্মদ রসুল উম্মে সাহেব নামক মহিলার কাছে প্রবেশ করলেন সে জরে ছটফট করতেছিলেন তখন আল্লাহ নবী বললেন কি ব্যাপার হে উম্মে সাহেব তুমি ছটফট করতেছ এত অস্থির হয়ে আছো তোমার হয়েছে কি তখন উম্মদ সাহেব বললেন যে আমার জ্বর হয়েছে লা লাহ ফিহা এই জ্বরের কারণে আমি অস্থির হয়ে পড়েছি আল্লাহ তাকে বরকত না দিক এই সায়েব তুমি কে গালি দিও না গুনা খাতাকে ওই ভাবেই মিটিয়ে দেয় ওইভাবেই নিয়ে যায়। যেভাবে ওই হাফড় বা ভাটিতে লোহাকে গরম করে পিটানো হলে লোহা থেকে ময়লা এবং জং যেভাবে আল্লাহ যখন জ্বর দেন তখন সেই জ্বর বানি বাণী আদম বা আদম সন্তানের গুনা খাতাকে মিটিয়ে দেয় অতএব জ্বরকে গালি দিও না এখন একটি ছোট্ট বিরত নিচ্ছি সাথে থাকুন আবারও আসছি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 पुन सम्प्रचार सकाल सते पीटी द्विधा द्वंद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास जीवन जापन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 এবং কল্যাণ দান করবেন যে ব্যক্তি দাওজ্ঞতা পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ পরবর্তী অনুষ্ঠান বাংলায় পুনরায় স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম এই জীব দিয়ে আরো যে আপদ আমাদের দ্বারা সংঘটিত হয় আরো যে অন্যায় কাজ আমরা করে ফেলি তার মধ্যে হচ্ছে গায়রুল্লার নামে মানত করা আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে মানত যদি করি তাহলে মানত করলে সেই মানত পূরণ করতেও বলা হয়েছে হাদিসের মধ্যে আছে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে যদি কেউ আল্লাহর আনুগত্যের কাজে মানত করে তাহলে সে যেন সে মানত পূরণ করে আর যদি কেউ आल्लार अबाध्यतारान पूरा से डिग्री लाभ कर मस्जिदे कि मदरसाईंबाथी विधवा के किस दान खयरत करब फकर मिस्किन दर कि खाव मस्जिदे कि दीब ए रखम हिसो মানে করে আর এরকম হিসাবে যদি কেউ মানত করে তাহলে তার মানত করা হবে। কিন্তু যদি যদি বলে। আমার এই হয়ে যায় আমি যদি বিপদ থেকে মুক্তি পেয়ে যাই তাহলে অমুক মাজারে অমুক কবরে অমুক তালতলায় অমুক আস্তানায় অমুক পিঠতালাই ইত্যাদি এই জিনিসগুলোর নাম নিয়ে যদি বলে যে এখানে আমি খাসি দিব কিংবা মুরগি দিব কিংবা টাকা দিব কিংবা আর কিছু দিব এরকম কথা যদি বলে তাহলে তা হবে গায়রুল্লার নামে মানত করা আর গায়রুল্লাহ নামে যখন মানত করা হবে তখন তা শিরিক হয়ে যাবে আর সিরিক যে কত বড় জিনিস তা আমরা খুব ভালো করে জানি অতএব ভাইরা আমার মানত যদি কেউ করতে হয় তাহলে কেবল আল্লাহর জন্য করবে কোরআনের মধ্যে মারিয়ামের মায়ের কথা আল্লাহ রব আলিন উল্লেখ করে বলে দিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি আমার পেটে যা কিছু আছে আল্লাহ গ এটাকে আমি তোমার রাস্তায় দিব এই মানত করলাম তোমার দিনের ফিরমত লাগিয়ে দিব এই মানত করলাম আল্লাহ গো তুমি আমার এই জিনিসটাকে কবুল করে লিও ইন্নাকা আন্তস সামিউল আলিম অবশ্যই আল্লাহ তুমি তো এখানে রবীন্দ্রের মা মানত করেছিলেন কার জন্য মানত করেছিলেন আল্লাহর জন্য মানত করেছিলেন তো ভাইরা আমার আল্লাহ রব্বুল আলিমিনের জন্য মানত করবেন কোন গায়রুল্লাহর জন্য যদি মানত করেন আর যদি মনে করে নেন যে হ্যাঁ ওই মানত করার কারণেই আমার এই কাজটা হয়েছে मानत को फल पे मानत को मान रोग थी आज के, के, के, के मुक्त पे गे मानदे एसेलम आज के सूफल लाभ करानद कर विपद मुक्ति पे ए रारणा जो क्यों कर मानत करार कारण आज के ভালো হয়ে গেছি রোগ থেকে মুক্ত পেয়ে গেছি এবং ওই বাজারে যাওয়ার কারণে আজকে আমার এই রোগটা দূর হয়ে গেছে এরকম কথা কেউ যদি ধারণ করে আর ওই মানুষ যদি সে পূরণ করে তাহলে সেইটা তার জীব দ্বারা সংঘটিত সর্বনাশ হবে আপদ হবে এবং সেটা শিরিক হিসাবে গণ্য হয়ে যাবে আর এই সিরিখ হিসাবে গণ্য হয়ে যাওয়ার কারণে তার জন্য বিরাট বিপদ এবং তাকে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে কারণ মানত একটা মানে এবাদত আর ইবাদতের কোন কাজ আল্লাহ ছাড়া কারও জন্য করা যায় না মানত এক প্রকারের ইবাদত অতএব যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদত একমাত্র করতে হবে কার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য এই মামাতি লিল্লাহ রব আলিন এই ধারণা পোষণ করতে হবে যে ইন্না সালাতি ও নসুখি আমার নামাজ আমার কোরবানি ও মাহিয়াইয়া ও মামাতি আমার জীবন আমার মরণ লিল্লাহ রব্বুল আলমিন একমাত্র বিশ্বের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনের জন্য এই ধারণা এই বিশ্বাস রাখতে হবে কার জন্য করা যাবে না কারণ মানব যেহেতু ইবাদত আর ইবাদতের কাজ একমাত্র পাবেন মহান আল্লাহ রবীন্দিনের ইবাদতের মহান আল্লাহ যদি কেউ মানত করার প্রয়োজন বোধে মানচ করে তাহলে সে যেন মানত করে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর যদি গাহিরুল্লাহ নামে সে মানত করে ফেলে তাহলে জেনে রেখে হবে যে এই মানতটা তার জীবের আপদ হিসাবে গণ্য হয়ে যাবে আর এই জীবের যদি অসৎ ব্যবহার হয়ে যায় তাহলে যে আমাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হবে তা কোরআন হাদিসের আলোকে আমরা জানতে পেরেছি সুপ্রিয় দর্শকবিন্দু এই জীব দিয়ে আমরা অনেক অপকর্ম বা অনেক অঘটন ঘটাই তারই মধ্যে একটা হচ্ছে যখন কোনো সময় দোয়া করার দরকার হবে বা দোয়া করতে চাইবেন তখন সেই দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে এখন আল্লাহর কাছে দোয়া না করে যদি আমি গায়রুল্লাহকে আহ্বান করি গায়রুল্লার কাছে প্রার্থনা করি গায়রুল্লার কাছে কিছু চাই তাহলে এটা হবে জীব থেকে জন্ম একটি আপদ বা একটি সর্বনাশ যা আমাদের জন্য কালকে কেয়ামতের মাঠে বিপদের কারণ হয়ে দাঁড়াবে তাই আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন কোনো ক্ষতি করতে পারবে আর না তোমার জন্য কোনো লাভ বই এনে দিতে পারবে এমন কাউকি ডাকা ডাকি করোনা ফাল যদি এরকম করোামিন্দালিমিন তাহলে তুমি অত্যাচারী ব্যক্তিদের একজন গণ্য হয়ে যাবে কেন কারণ এটা একটা জুলুম হয়ে যাবে জুলুমের পরিভাষায় বলা হয়েছে মাহাল্লি। জিনিসকে তার জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় যদি রাখা হয় তাহলে এটা জুলুম হয়ে যায় এখন দুয়া করা ইবাদত এই ইবাদতের মালিক একমাত্র আল্লাহ এই আল্লাহর প্রাপ্য যেটা যেটা আল্লাহর অধিকার যেটা সেই অধিকারটাকে যদি আমি অন্য কাউকে দেন তাহলে অবশ্যই জুলুম হয়ে গেল তাই তো আল্লাহ রা আলিমিনে তোমরা ডাকো তাহলে এটা তোমাদের জুলুমের কাজ হয়ে যাবে তোমায়রা আমার বুঝতে পারলাম যে আল্লাহ তালার কাছেই দোয়া করতে হবে প্রয়োজন হলে আল্লাহ তালাকেই ডাকতে হবে কারণ আল্লাহ যদি কারু বিপদ দেন আল্লাহ যদি তোমার কোন ক্ষতি করতে চান তাহলে সেই ক্ষতি থেকে আল্লাহ ছাড়া তোমাকে কেউ বাঁচাতে বা কেউ নিষ্কৃতি দিতে পারবে না ইউসিফ ও বিহি গাফুরুর রাহিম যদি তিনি তোমার চান তাহলে তার কল্যাণ কেউ রোধ করতে পারবে না। কেউ আটকাতে পারবে না। আল্লাহ যাকে চাইবেন তাকে আল্লাহ তার কল্যাণ দান করবেন তার বান্দাদের মধ্যে যাকে তিনি ভালো মনে করবেন তাকে আল্লাহ তার কল্যাণ দানে ধন্য করবেন অহু আল গাফুর রাহিম তিনি হচ্ছেন ক্ষমাশীল দয়াবান এখানে যে কথাটি বুঝতে পারলাম সেটা হলো এই যে মানুষ প্রয়োজনে যখন আল্লাহকে ডাকবে তখন আল্লাহকেই ডাকবে আল্লাহকে বাদ দিয়ে গাইকে সে ডাকা ডাকি করবে না গাই ডাকলে গাই তার কিছুই করতে পারবে না আল্লাহ কারু অকল্যাণ চাইলে তার কল্যাণ কেউ সাধিত করতে পারবে না আর আল্লাহ তা যদি কারু কল্যাণ চান তাকে কল্যাণ থেকে কেউ বাঁচাতে পারবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম তাই দোয়া করে আল্লাহকে চাও। তাহলে তোমার এই দানকে কেউ রোদ করতে পারে না আর তুমি যদি কিছু রোধ করতে চাও দিতে না চাও তাহলে তাকে এই জিনিসটা কেউ দিতে পারে না ধনীদের ধন সম্পদ কোনদিন তাদের কোন উপনীদের আসবে না আল্লাহর একটি এবাদত ওই জন্যই তো বিশ্ব নেবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াসাল্লাম এমনি আব্বাস রাজিয়াল লক্ষ্য করে বলেছিলেন অন্য একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী আবদুল্লা বিন আব্বাসকে লক্ষ্য করে বলেছিলেন হে আব্বাস যদি সমস্ত ইনস এবং জিন সমস্ত মানুষ ও জিন একত্রিত হয়ে যায় এই মর্মে যে তারা তোমার কোনো ক্ষতি সাধন করবে তোমার কোনো অনিষ্ট করবে তাহলে তারা ততটুকুই অনিষ্ট করতে পারবে যতটুকু আল্লাহ রব্বুল আলমিন তোমার ভাগ্যে নির্ধারিত করে রেখেছেন অনুরূপ তারা যদি একত্রিত হয়ে যায় এই মর্মে যে তোমার কোনো উপকার করে দেবে তোমার জন্য কোনো কল্যাণ এনে দেবে তোমার কোনো কল্যাণ করবে তাহলে তারা ততটুকুই কল্যাণ করতে পারবে যতটুকু কল্যাণ মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য নির্ধারিত করে রেখেছেন কাছেই দোয়া করতে হবে আল্লাহকে বাদ দিয়ে যদি আমরা অন্য কারো কাছে দোয়া করি তাহলে এটা শিরিক হয়ে যাবে দোয়া হচ্ছে আল্লাহর ইবাদত আল্লা কোরআনে বলেছেন আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো দোয়া করলে আল্লাহ রবুল আলমিন আমাদের দোয়া কবুল করবে। বিপদে মানে অঘটনে কোন সমস্যাই পড়ে গেলে সব সময় আল্লাহর কাছে হাত অন্য কারো কাছে নয় অনুরূপ এই জীবের আপদ হচ্ছে আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করা আল্লাহ রবুর আলমিন আমাদেরকে অনেক নিয়ম দান করেছেন কিন্তু আমাদের চরিত্র হচ্ছে যে আমরা যত পাই তত আরও চাই পেট ভরে না আমরা সব সময় যেন নাই নাই করেই থাকি হাতে দই পাতে দই তবু বলি কই কই আছে অনেক কিছুই তবু যেন আমাদের মন ভরে না সব সময় যেন আরো পেতে চায় আরও আমাদের যেন আমাদের হওয়া উচিত এইভাবে যদি আমাদের মনোভাব নয় এ কাজ হচ্ছে কাফেরদের যাদের সম্পর্কে আল্লাহ নব্বুর আলমিন বলেছেন তারা আল্লাহর নিয়ামত চেনে জানে তারপরে তারা কি করে আল্লাহ নতকে অস্বীকার করে তাদের যতটুকু আল্লাহ এবং আল্লাহ যা দিয়েছেন যা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর দাবা এই জীবকে সঠিক পথে ব্যবহার করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন ও সাল্লাহ আলাহাম্মদ আলহি ও Oh, <laughs> सुरक्षित पवित्र जकत अर्थ पाठाते पाउंड जी बी बी बी एल ओ ओ कोड कोड बारे इमेल कर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 जीवन बहु समस्त समाधान तीन मासाई प्रति सोमवार रुन सम्प्रचार सकाल साढ़े छंग